এই আলোচিত হবে কয়েকটি ঘটনা নিয়ে আলোচনা করব খাইবারে যুদ্ধের সময়কার ঘটনা বলা যায় যেমন সাফিয়া বিনতে হুয়াই রাজিয়াল আনহার সাথে নবিজি সাল্লু আলাহিউসালামের বিয়ে এবং আবিসিনিয়া থেকে মহাজিরদের প্রত্যাবর্তন এরপরে আসবে সপ্তম হিজড়ির কিছু গুরুত্বপূর্ণ সারিয়া বা সামরিক অভিযানের কাহিনী আলোচনা করা হবে প্রথমে আমরা আলোচনা করব সাফিয়া বিনতে হুয়াই রাজিয়াল আনহার সাথে নবিজি সাল আলহিউসালামের বিয়ের কাহিনী এই বিয়ের কাহিনী জানার আগে একটু পেছনে তাকানো যাক এই সাফিয়া হচ্ছেন ইহুদি গোত্র বনু নাজিরের নেতা হুয়াইবেন আখতাবের কন্যা এই হচ্ছে সেই হুয়াই যে আল্লুর রসুলসাল্ল আলি ওয়াস্লাম মদিনায় আসার পর থেকেই তার সাথে শত্রুতা করার ব্যাপারে প্রতিজ্ঞা করেছিল এটি সাফিয়ার এই এই প্রতিজ্ঞা ঘটনাটি আগেই উল্লেখ করা হয়েছে। হুয়াই খন্দকের যুদ্ধের সময় বনু করাইজা গোত্রে বিদ্রোহের পেছনে অন্যতম হতা তাকে বনু করাইজার ঘটনায় হত্যা করা হয় তার ভাইও খন্দকের যুদ্ধে অংশ নিয়েছিল তাকে হত্যা করা হয় সাফিয়ার স্বামী ছিলেন কিনানা এবেন আর রাবি সে ছিল বনু নাজিরের কোষাধ্যক্ষ তার কথা আমরা গত পর্বে আলোচনা করেছি সাফিয়া যেন কোনো পরিবারে পরিবারের কন্যা ছিলেন না তিনি ছিলেন নেত্রীস্থানীয় একটি পরিবারের মেয়ে বলা যেতে পারে তার গোত্রের ফার্স্ট লেডি খাইবার যুদ্ধের পর তার বাবা ভাই এবং স্বামী প্রত্যেকে মুসলিমদের হাতে মারা যায় সাফিয়া রাজেল্লাহ আনহা দাসী হিসেবে বন্দী হলেন গনিমাতার সম্পদ ভাগাভাগি হবার পর তিনি পড়লেন দিহিয়া আল কালবি রাজেল আনহুর ভাগে তখন কেউ একজন আল্লাহ রসুলসাল্লাহ আলিবাস্লামকে বললেন সাফিয়া তো ইহুদিদের মধ্যে উঁচু বংশের সন্তান তিনি দিহিয়ার ভাগে পড়েছেন কিন্তু সত্যি বলতে তার জন্য উপযুক্ত পাত্র কেবল একজনই আছে এবং তিনি হচ্ছেন আপনি সাফিয়া ছিলেন সম্মানী বংশের একজন নারী সামাজিক মর্যাদায় নিচু এমন কারোর সাথে বিয়ে হোক এটা কেউই চাইবে না রসলাস আলী আসলাম বিষয়টি বুঝতে পারলেন তিনি দিহিয়া রদিয় আনহুকে দেখে বললেন সাফিয়া রদিয়াল আনহাকে ছেড়ে অন্য কাউকে বেছে নিতে দিহিয়া তাই করলেন। আলিহাস্লাম সাফিয়াকে ইসলাম গ্রহণের প্রস্তাব দিলেন সেক্ষেত্রে আল্লাহ রসুলসাল্লু আলিহাস্লাম তাকে বিয়ে করে নেবেন এবং তার দাসমুক্তি হবে বিয়ের মোহর দ্বিতীয় আরেকটি প্রস্তাব দিলেন সাফিয়া আনহা চাইলে ইহুদি থেকে যেতে পারেন সাফিয়া বেছে নিলেন আল্লাহ এবং তার রসুলকে আল্লাহ সাথে সাফিয়া বিদেহ বিয়ে এই বিয়ে হয়েছিল সাফিয়ার মাসিক সম্পন্ন হবার পর সে পর্যন্ত তারা খাইবারেই ছিলেন সাহাবিরা ঠিক বুঝতে পারছিলেন না যে সাফিয়া কি রসুল্লা সাল আলী আসলামের স্ত্রী নাকি দাসী তারা দেখলেন নবী সাল আলী আসলাম সাফিয়াকে চাদর দিয়ে ঢেকে দিয়েছেন এবং উটের ওপর তার পেছনে বসিয়েছেন তখন তারা বুঝতে পারলেন সাফিয়া হচ্ছে নবিজের স্ত্রী এরপর খাইবার থেকে ফেরার পালা ফিরতি পথে ছয় মাইল গিয়ে রসল সাল্লু আলী আসলাম বিরতি নিতে চাইলেন যেন স্ত্রীর সাথে থেকে বিয়ে পূর্ণ করতে পারেন কিন্তু সাফিয়ার দেওয়া আনহা রাজি হলেন না বিষয়টা রসুল্লাহ সাল্লু আলিউসলামকে একটু অসুবিধায় ফেলে দিল তিনি সাফিয়াকে কিছুই বললেন না পরে তারা বাই থামলেন এবং সেখানেই ওয়ালিমা অনুষ্ঠিত হল বিয়ে পরিপূর্ণতা প্রাপ্ত হল কেন তিনি করলেন ওই এলাকাটা ছিল ইহুদিদের কাছে তাই আমি আপনার জীবনের ব্যাপারে আশঙ্কা করছিলাম আলী আসলাম সাফিয়ার উত্তরে সন্তুষ্ট হলেন সাফিয়ার উত্তর সাফিয়ার অন্তরের কথাকে প্রকাশ করে যদি তিনি আন্তরিকভাবে ইসলাম গ্রহণ না করতেন তাহলে আল্লাহ রসুলসাল্লু আলি ওয়াসলামের নিরাপত্তা নিয়ে এতটা উদ্বিগ্ন হতেন না ওয়ালিমা শেষে যখন তারা ফিরে আসবেন তখনকার ছোট্ট একটা ঘটনা রসুল্লাহ সাল্লু আলী ওয়াসলামের পারিবারিক জীবন সম্পর্কে বড় একটা ধারণা দেয় তারা মদিনার উদ্দেশ্যে রওনা দেবেন সাফিয়া উটের পিঠে ওঠার প্রস্তুতি নিচ্ছেন রসুল্লাহ সাল্লু আলিউসলাম তার গায়ের চাদর খুলে সাফিয়ার বসার জন্য বালিশ বানিয়ে উটের পিঠে বসিয়ে দিলেন এরপর নিজের হাটু উঁচু করে ধরলেন যেন সেই হাটুর উপর ভর করে সাফিয়া উটের পিঠে উঠতে পারেন ইহুদিদের চোখে যিনি আরবদের নেতা মুসলিমদের কাছে যিনি আল্লা রসুল সদ্যযুদ্ধে বিজয়ী হয়ে আসা এই বীর মানুষটি তার স্ত্রীর জন্য মাটিতে বসে পড়েছেন সবার সামনে স্ত্রীকে যথাযোগ্য মর্যাদা দিতে এতটুকু দ্বিধাবোধ করেননি এটা ছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষটির বিনয় দয়া আর মমতার একটি চমৎকার দৃষ্টান্ত যে নারীর স্বামী ভাই বাবা সবাই মুসলিমদের হাতে মারা গিয়েছে সেই নারী কিভাবে সেই মুসলিমদের নেতাকে ভালোবাসতে পারে কিভাবে সে ইসলামকে দিন হিসেবে বেছে নেয় যার অনুসারীরা তার সবচেয়ে আপনজনদেরকে হত্যা করেছে এর উত্তর হচ্ছে সাফিয়া ছোটবেলাতে জেনেছিলেন মোহাম্মদ সাল্লু আলি ওয়াসালাম হচ্ছেন আল্লাহর সত্যনবী তার বাবার মুখেই তিনি তা জেনেছেন কিন্তু এটাই ছিল তার জন্য দুঃখজনক বাস্তবতা যে তার বাবা স্বামী ভাই সবাই আল্লাহ রসুলের বাহিনীর হাতে নিহত হয়েছে তার গোত্রের লোকেদের আল্লাহ রসুল সাল্লু আলী আসলাম মদিনা থেকে বের করে দিয়েছেন এ সবই ঘটেছে তার চোখের সামনে তিনি তখন একজন কম বয়সী নারী স্বাভাবিকভাবেই আল্লাহ রসুল সাল্লাহু আলি ইসলামের প্রতি তার একটা ক্ষোভ কাজ করা কথা আল্লাহর রসুল কিন্তু বিষয়টা বুঝতে পেরেছিলেন তিনি সাফিয়ার আবেগগুলোকে উপেক্ষা করেননি বরং নিজের আবেগটাও প্রকাশ করেছেন তিনি সাফিয়ার কাছে তার বাবা আর স্বামীর মারা যাওয়ার বিষয়টা নিয়ে দুঃখ প্রকাশ করতেন তাকে তিনি বুঝিয়ে বলতেন তার বাবা হুয়াইয়ের কি অপরাধ ছিল এভাবে বোঝাতে বোঝাতে একসময় সাফিয়ার মন থেকে সব রাগ ক্ষোভ দূর হয়ে গেল দুঃখের যে ভারী বোঝাটা তার মনে পাথরের মধ্যে চেপেছিল সেটা ধীরে ধীরে হালকা হয়ে গেল আর আপনজনদের হারালেন সত্যি কিন্তু আল্লা রসুল্লাহ আলী ওয়াসালামকে নিয়ে সাফিয়ার নতুন জীবন শুরু হল বিয়ের পরের ঘটনা আল্লা রসুল দেখলেন সাফিয়ার মুখে নীল দাগ তিনি জানতে চাইলেন এই দাগ কিভাবে হল সাফিয়া বলতে শুরু করলেন একদিন আমি ঘুমাচ্ছিলাম আমার মাথা ছিল আমার স্বামীর কোলে তখন আমি একটা স্বপ্ন দেখলাম স্বপ্নে দেখলাম আমার কোলের উপর চাঁদ এসে পড়ল জেগে উঠে স্বামীকে স্বপ্নের কথা বললাম আমার স্বামী আমাকে থাপ্পর মেরে বলল তুই আরবের বাদশাকে পেতে চাস সেদিন হয়তো সাফিয়া সেই ঘটনার আকস্মিকতায় চমকে উঠেছিলেন কিন্তু সেই স্বপ্নই পরবর্তীতে কত চমৎকারভাবে সাফিয়ার জীবনকে পাল্টে দিল এই স্বপ্ন ছিল আল্লাহর পক্ষ থেকে একটি সুসংবাদ যে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসলামের সাথে সাফিয়ার বিয়ে হবে কিনানা স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিল যে সাফিয়া আল্লাহ রসুল সাল্লাহ আলী আসলামকে বিয়ে করতে চান আসলে এটা তার চাওয়া ছিল না এটা ছিল আল্লাহ আজ্জাওয়াজালের পক্ষ থেকে একটি সত্য স্বপ্ন ভবিষ্যতে কি হবে তার ব্যাপারে একটা ইঙ্গিত আগে সেই প্রশ্নে ফেরা যাক কিভাবে একজন নারীর পক্ষে তার স্বামী আর পিতার হত্যাকারীকে বিয়ে করা সম্ভব এই প্রশ্নের উত্তর এক শব্দে দেয়া সম্ভব তা হচ্ছে ইমান সাফিয়া তার স্বামী আর বাবার বন্ধন থেকে ইমানকে প্রাধান্য দিয়েছেন তিনি ইমানকে সব কিছুর ওপরে প্রাধান্য দিয়েছিলেন আর তাই আল্লা রসুলসাল্লু আলী ওয়াসলাম হয়ে যান তার সবচেয়ে প্রিয় মানুষ রসুল্লাহ সাল্লু আলী ওয়াস্লামের নবতার কথা তিনি সেই ছোটবেলা থেকেই জানতেন আর যখন সেই প্রতীক্ষিত নবী তাকে বিয়ে করার প্রস্তাব দিলেন তিনি স্বেচ্ছায় আগ্রহের সাথে এই বিয়েতে সম্মত হলেন যার অন্তরে ইমান নেই সে কখনো সাফিয়ার এই সিদ্ধান্তকে কদর করতে পারবে না একটি বর্ণনা আছে যেখানে রসলাস্লাহ আলীসলাম তাকে প্রথমেই বলেছিলেন তোমার বাবা ছিল ইউদিদের মধ্যে ইসলামের সবচেয়ে প্রকাশ্য শত্রু এই কথার মাধ্যমে হয়তো তিনি দেখতে চাচ্ছিলেন সাফিয়ার প্রতিক্রিয়া কেমন হয় সাফিয়া উত্তর দেন কোরআনে কি বলা নেই যে কেউ কারো পাপের বোঝা বহন করবে না রসল আলী তাকে বললেন তুমি চাইলে ইসলাম গ্রহণ করে আমার সাথে থাকতে পারো অথবা ইহুদি হিসেবে তাকে এটা বলেননি যে তিনি মুসলিম হলে তিনি স্বাধীন হয়ে যাবেন সম্ভবত এই কথার মাধ্যমেও রসুল্লাহু আলিউসলাম তার ইমান পরীক্ষা করছিলেন যে তিনি সত্যিকারের মুসলিম হতে চান নাকি নিজের সুবিধার জন্য মুসলিম হচ্ছেন সাফিয়া উত্তর দেন ইয়া রাসুল্লাহ ইসলামের প্রতি আমার আগে থেকেই অনুরাগ ছিল আমি আপনার প্রতি ইমান এনেছি এবং আমার আগের ধর্মে ফিরে যাবার কোনো ইচ্ছাই আমার নেই আর আমার কোনো পরিবারও নেই আর আপনি আমাকে ইসলাম ও কুফর এই দুইয়ের মাঝে একটি বেছে নিতে বলছেন আমার কাছে আল্লাহ ও তার রাসুলই বেশি প্রিয় সাফিয়ার কথায় এটি স্পষ্ট তিনি ছিলেন একজন মিনা ইসলামকে তিনি রেখেছেন সব কিছুর ওপরে এই বিয়ে ছিল সাফিয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে এক রহমত এই বিয়ের মাধ্যমে সাফিয়া জাহান নাম থেকে শুধু রক্ষা পেয়ে জানাতেই হলেন না তিনি হয়ে গেলেন সেরা নারীদের একজন উমুল রসুল্লাহ সাল্লাস্লাম সাফিয়াকে খুব ভালোবাসতেন রসুলুল্লাহর অন্যান্য স্ত্রীরা তার প্রতি ঈর্ষাবোধ করতেন রসুল স্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি প্রতিযোগিতা কাজ করত আয়সা রাদেল্লাহ আনহা এবং জাইনাব রাদেল্লাহ আনহার মাঝে বাকি স্ত্রীরা কেউ থাকতেন আয়সার দলে কেউ থাকতেন জাইনাবের দলে কিন্তু সাফিয়া ঠিক কোনো দলে ছিলেন না তিনি কিছুটা একা ছিলেন নবিজি সাল্লাহু আলী ওয়াসলামের সাথে বিয়ে হবার পর যখন তিনি মদিনা এলেন তখন তার কথা শুনে জাইনাব খুব ঈর্ষান্বিত হয়ে বলে বসলেন আমার মনে হচ্ছে সে ছামেলা পাকাবে তখন নবীজির আরেক স্ত্রী জুয়াইরিয়া রেদেল আনহা জাইনাবকে বললেন না মনে হয় না তার গোত্রের মেয়েদের স্বামীর সাথে সম্পর্ক তেমন সুবিধার হয় না জুয়াইরিয়া এই কথা বলে জাইনাবকে আশ্বস্ত করতে চাচ্ছিলেন রসলাস আলি ওয়াসলামের স্ত্রীদের মধ্যে ঈর্ষা কাজ করত আর এটা অস্বাভাবিক কিছু নয় একবার আইসারদুল্লাহ আনহা এবং হাফসারহা বললেন সাফিয়া থেকে আমরা বেশি সম্মানিত কারণ আমরা রসল স্ত্রী আবার একই সাথে তার সাথে আমাদের আত্মীয়তার সম্পর্ক আছে কথা বলে তারা সাফিয়াকে পরোক্ষভাবে খোঁজা দিচ্ছিলেন যে তিনি খাইবার থেকে এসেছেন তাই রসুল্লাহ সাল্লাহ আলিউ আসলামের সাথে তার কোন আত্মীয়তার সম্পর্ক নেই এই সাফিয়া খুব মন খারাপ করলেন রসৌল্লা আলী হাস্লাম দেখলেন সা তাকে জিজ্ঞেস করলেন তুমি কেন সাফিয়া তাকে বললেন আয়সা এবং হাফসা তাকে কি বলেছেন। তখন তাকে শিখিয়ে দিলেন কি বলতে হবে তিনি বললেন তোমরা কিভাবে আমার থেকে বেশি সম্মানিত হও যেখানে আমার স্বামী একজন নবী পিতা একজন নবী এবং আমার চাচাও একজন নবী এখানে পিতা বলতে মুস আলাহ ইসলাম এবং চাচা বলতে হারুন আল্লাহ ইসলামের কথা বলা হয়েছে কারণ সাফিয়া ছিলেন ইহুদি আর সে হিসাবে তার পিতা হচ্ছেন মুসা এবং চাচা হলেন হারুন আরও একটি ঘটনা ঘটেছিল বিদায় হাজার সময় সাফিয়ার উট অসুস্থ হয়ে পড়ে তখন রসুল্লাহ সাল্ল আলী হাসলাম জাইনাবকে বলেন তার একটি উট যেন তিনি সাফিয়াকে ধার দেন জাইনাব প্রচণ্ড ঈর্ষায় চটে বলে ফেললেন কি আমার উঠ দেব ওই ইয়াহদিয়াকে একথারই রসুল্লাহসাল্ল আলী হাসলাম একেবারেই পছন্দ করেননি বরং খুব রাগ করেছিলেন তিনি এতটাই রাগ করেন যে তিনি বেশ অনেক দিনের সাথে এই কারণে কথাবার্তায় পরবর্তী জীবন থেকে এটা স্পষ্ট যে তিনি আল্লাহ রসুলসালকে কতরা ভালোবাসতেন তিনি আল্লাহ রসুলকে নিজের জীবন থেকেও বেশি ভালোবাসতেন রসুল্লাহ আলী আসলাম যখন মৃত্যুসজ্জায় কষ্ট পাচ্ছেন তখন সাফিয়া বলে ওঠেন ইস আজ যদি আপনার জায়গায় আমি থাকতাম এই কথা বলার পর নবীজির স্ত্রীরা একে দিকে ইশারা করছিলেন অর্থাৎ সাফিয়ার এই কথাটাকে অবজ্ঞা করেন। বিষয়টি লক্ষ্য করলেন এবং বাকি স্ত্রীদের বললেন যাও তোমরা হয়ে তখন জিজ্ঞেস করলেন কেন রসুল্লাহ আলী উত্তর দিলেন তোমরা সাফিয়াকে অবজ্ঞা করেছে তাই আল্লাহ শপথ সে সত্য বলেছে আমরা সাফিয়া বিন হওয়াই আনহার প্রসঙ্গ এখানে শেষ করছি তবে এ প্রসঙ্গে আবু আয়ুব আল আন্সারী রাদ ঘটনা উল্লেখ না করলে নয় সাফিয়া রাদহার সাথে বিয়ে হবার পর যে রাতে আল্লা রসুল সাল্ল আলিম তার সাথে থাকলেন সেই রাতে আবুব আল আনসারী সারা রাত সেই তাবুর পাশে দাঁড়িয়ে থেকে নবী সাল্লু আলী আসলামকে পাহারা দেন সকালবেলা উঠে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসলাম আবু আয়ুবকে দেখতে পেয়ে জিজ্ঞেস করলেন কি ব্যাপার আবু আয়ুব তুমি এখানে কেন আবু আয়ুব তখন উত্তর দিলেন আমি এই মহিলাকে নিয়ে আপনার জীবনের ব্যাপারে আশঙ্কাবোধ করছিলাম আল্লাহ রসুল এই মহিলার বাবা স্বামী আর আপনজনেরা নিহত হয়েছে আর কিছুদিন আগেও তিনি ছিলেন একজন কাফের আমি আশঙ্কা করছিলাম যদি প্রতিশোধের বশবর্তী হয় তিনি আপনার কোন ক্ষতি করতে চান তাই আমি সারা রাত আপনাকে পাহারা দিয়েছি আবু আইয়বের এই সন্দেহ যদিও অমূলক ছিল তবু তার দুশ্চিন্তা বলে দেয় তিনি আল্লাহ রসুল সাল্লাহু আলি আসলামকে কতটা ভালোবাসতেন আল্লাহ রসুল সাল্লাহু আল্লি আসলাম খুশি হয়ে তার উপর দোয়া করলেন হে আল্লাহ আবু আইয়ুব আমাকে সারারাত যেভাবে পাহারা দিয়েছে আপনি সেভাবে তাকে রক্ষা করুন এরপর ঘটনা হচ্ছে আবিসিনিয়া থেকে মুহাজিদদের প্রত্যাবর্তন আমরা জানি আবিসিনিয়ায় মুসলিমরা দুইবার হিজরত করে প্রথমবার হিজরত করার কিছুকাল পর তারা একটা গুজব শোনেন যে মক্কায় সবাই মুসলিম হয়ে গেছে এই কথা শুনে তারা সবাই মক্কায় ফিরে আসেন কিন্তু এসে আবিষ্কার করলেন সেই ঘটনাটি আসলে গুজব ছিল তার কিছুদিন পর আরও বেশি সংখ্যক মুসলিম আবারও আবেসিনিয়া হিজরত করেন এরপর থেকে তারা সেখানে ছিলেন দশ বছর আমরা হিজরতের ঘটনার সময় আলোচনা করেছি কেন মুসলিমরা এই হিজরত করেছিলেন তাদের হিজরতের উদ্দেশ্য ছিল মূলত নিরাপদে দিন পালন করা কিন্তু আধুনিককালে সিরাত লেখকরা হিজরতের পেছনে আরও একটি কারণ ধারণা করেন আর সেটা হচ্ছে হিজরতের একটি উদ্দেশ্য ছিল আবিসিনিয়াকে রসুল্লাহ সাল্লিউসলাম ইসলামের একটি নিরাপদ ঘাটি বা আশ্রয়স্থল হিসেবে রাখতে চেয়েছিলেন। প্রশ্ন আসতে পারে তাহলে মহাজিররা মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল সত্যি কিন্তু এর স্থিতিশীলতা অর্জিত হতে আরো বেশ কয়েক বছর সময় লেগেছে বিশেষ করে যখন খাইবারে পতন হল তখন মদিনাকে একটি নিরাপদ এবং স্থিতিশীল রাষ্ট্র ধরা যায় কারণ মোদীরার চারপাশে খাইবারে ছিল সবচাইতে শক্তিশালী রাজনৈতিক শক্তি যে কারণে খাইবার পতনের পর মহাজিরদের আর আবিস্তিনা থাকার কোন প্রয়োজন ছিল না এটা অনেক সিরাত লেখকের ধারণা আবিস্তিনের মহাজিররা ছিলেন ইসলামের প্রথম যুগের মুসলিম আর প্রথম যুগের মুসলিমদের শ্রেষ্ঠত্ব অন্যদের ওপরে তা বলাই বাহুল্য এই মুসলিমরা ছিলেন রসুল্লাহ সাল্ল আলি ওয়াসলামের একদম আপন মানুষ কারণ কঠিন সময়ে স্রোতের বিপরীতে তারা ইসলাম গ্রহণ করেছিলেন দীর্ঘ সময় পর যখন তারা মোদিনায় ফিরে আসলেন তখন রসল জন্য সেটা ছিল প্রচণ্ড আনন্দের একটা মুহূর্ত তিনি বলেন আমি জানি না আজ আমি কেন এত খুশি খাইবার বিজয় নাকি জাফরে বিন আবি আসা আবেস্তিনিয়ার মহাজিররা যখন মদিনায় ফিরে আসলেন তখন এভাবেই আল্লাহ রসুল সাল্লু আলি ওসলাম নিজের অনুভূতি ব্যক্ত করেছিলেন একদিকে খাইবার বিজয়ের আনন্দ অন্যদিকে আপন জন ফিরে আসার আনন্দ জাফর এ বিন আবিতালিব রাজিয়াল আনহু ছিলেন আল্লাহ রসুল্লের চাচাত ভাই দীর্ঘদিন পরে তাকে ফিরে পেয়ে রসুল্লাহ সাল্লু আলী আসলাম তাকে জড়িয়ে ধরে চুমো দেন জাফর বিন আবিতালিবকে কাছে পাওয়া ছিল আল্লাহ রসুলসাল্লু আলী আসলামের জীবনে অত্যন্ত আনন্দের একটি ঘটনা জাফর বিন আবিতালিব রাজহু ছিলেন আবিসিয়ার মুহাজিদ্ আমির রসুল্লাহ সাল্লু আলী আসলাম আমের বিন ওমাইয়া আদামারি রাজ আনহুকে নাজ্জাসির কাছে পাঠান যেন তিনি মহাজিদ্দেরকে মদ্দিনায় পাঠিয়ে দেন নাজ্জাসী সানন্দে দুটো জাহাজ করে সবাইকে মদিনায় পাঠানোর ব্যবস্থা করে দেন এই দলের সাথে আরও একটি দল ছিল সেটি হচ্ছে আশহারি গোর্ থেকে প্রায় তিপ্পান্ন থেকে উনষাট জনের একটা দল সেই দল ছিলেন রসলসাল্লাহ আলি ইসলামের সাহাবি আবু মুসাল আশারি রাদেল্লা আনহু তারা যখন আল্লাহ রসলের কথা শুনলেন তারা সিদ্ধান্ত নিলেন আল্লাহ রসুলসাল্ল্লাহ আলিউসলামের কাছে হিজরত করে চলে আসবেন তারা জাহাজে উঠে আল্লাহ রাস্তায় বেরিয়ে পড়লেন কিন্তু আবহাওয়া খারাপ এবং অন্য কোনো কারণে তাদের জাহাজ মদিনায় না পৌঁছে আবি সিনিয়ার তীর ভিড়ে তখন তারা জাফর এম আবি তালিব রাজ আনহুর সন্ধান পেলেন এবং সেখানেই থাকতে শুরু করলেন খাইবার পরবর্তী ঘটনাগুলোর মধ্যে একটা উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে আবু হুরাইরা রাজ আনহুর আগমন হাদিস বর্ণনার দিক থেকে অন্য কোন সাহাবি তার ধারে কাছেও নেই তিনি হচ্ছেন টপ নাম্বার ওয়ান যদিও তিনি রসৌল্লা সাল্লাহ আলী ওয়াস্লামের সাথে এসে সপ্তম হিজরতে যোগদান করেন এবং নবীজিকে মাত্র তিন বছর এক মাসের মতো সময় পান তার বর্ণনাকৃত হাদিসের সংখ্যা অন্য সব সাহাবিকে ছাড়িয়ে যায় তিনি তখন ইয়েমেন থেকে এসেছিলেন এবং তার নাম ছিল আব্দুর রহমান এবেন সাকার তিনি ছিলেন দাউস গোত্র থেকে মদিনা হিজরত করার পর জানতে পারেন খাইবারে। এটা শুনে তিনিও খাইবার চলে আসেন সুতরাং আবিসিনিয়ার মুহাজির এবং আদাউসের ছোট একটা গোত্রের মুসলিমরা একসাথে খাইবারে আসে যখন খাইবার বিজয় হয় আবিসিনিয়ার মুসলিমদের রসল্লা সাল্ল আলী আসলাম গণিমতের ভাগ দেন আর আদাউস গোত্রের জন্য সাহাবাদের কাছে অনুমতি চান এবং সাহাবারা সম্মত হন সুতরাং আবহরাই রাদেল আনহো লড়াই না করেও কিছু সম্পদের মালিক হন জাফর এ বিন আবিতালিব রাদেল্লাহ আনহুর নেতৃত্বে মুসলিমরা আবিসিনিয়া ছিলেন প্রায় দশ বছর এই দশ বছরে অনেক বড় বড় ঘটনা ঘটে যায় আল্লাহর রসোলে হিজরত ইসলামী রাষ্ট্রের গোলাপত্তন বদর উহুদ খন্দ ইত্যাদি এই কারণে মোদিন আর কেউ কেউ মনে করেন তারা বুঝি আবিসিনের মুসলিমদের থেকে এগিয়ে আছেন এই প্রসঙ্গে অমরুল খাত্তাব রাজেলাহ আনহু এবং আবিসিনিয়া ফেরত সাহাবিয়াত আসমা বিন তো ওমাইশ আনহার একটি কথোপকথন আছে যা অনেক আগে আমরা উল্লেখ করেছি ভিন্ন প্রসঙ্গে একই ঘটনা আমরা আবারও উল্লেখ করছি আসমা ছিলেন জাফর বিন আবি তালেবের স্ত্রী তিনি একদিন অমারের বাসায় হাস্তার সাথে দেখা করতে আসলেন আসমাকে দেখে অমার বললেন ইনি কি সেই আবি থেকে সাগর পাড়িয়ে দিয়ে আসা মহিলা হাফসা বললেন হ্যাঁ ইনি সেই অমারা দিল আনহ তখন আসমাকে উদ্দেশ্য করে বললেন আমরা আপনাদের আগে হিজরত করেছি তাই আমরা রসলার উপর আপনাদের থেকে বেশি হকদার এই কথায় আসমা কিছুটা রেগে গেলেন পালটা জবাব দিয়ে বললেন না তা হতে পারে না আপনারা আমাদের চাইতে আল্লা রসুলের বেশি ঘনিষ্ঠ নন আপনারা তো আল্লাহ রসুলের সাথে থাকতেন তিনি আপনাদের ক্ষুধার্তদের খাইয়ে দিতেন মূর্খদের শিক্ষা দিতেন আর আমরা ছিলাম বহু দূরে অপ্রিয় এক রাজ্যে আমি রসলার কাছে যাচ্ছি আপনি যে কথা বললেন সেটা তাকে বলবো। বাড়িয়ে চটে কিছুই বলবো না এরপর দেখি উনি কি বলেন আসমার অভিযোগ শুনে রসল সাল আলী হাসলাম জানতে চাইলেন তুমি উত্তরে কি বলেছ আসমা তার দেয়া উত্তরটি রসুল্লাহকে শোনালেন রসলুল্লাহ তাকে আশ্বাস দিয়ে বললেন তুমি ঠিকই বলেছ আসমা আমার প্রতি ওমার আর তার সঙ্গীতের হক তোমাদের চেয়ে বেশি তা নয় তারা একটি হিজরতের পুরস্কার পাবে আর তোমরা পাবে দুটি হিজরতের পুরস্কার এই কথা শুনে আসমার মন খুশিতে ভরে উঠল এতদিন তারা আল্লসুল থেকে দূরে ছিলেন সেই শূন্যতার যে নিদারণ কষ্ট তা যেন এই অসামান্য প্রাপ্তির জন্য নিমিশেই মিশিয়ে গেল এই হাদিস ছিল আবিসিনিয়া ফেরত সাহা অন্যতম প্রিয় হাদিস তারা ঘুরে ফিরে বারবার এই হাদিসটা শুনতে চাইতেন দল বেঁধে আসমার কাছে আসতেন এই কথাগুলো শুনতে এই হাদিস শুনে তাদের মন ভরে যেত আসমার ভাষায় গোটা দুনিয়ায় এই হাদিসের চাইতে প্রিয় তাদের আর কিছু ছিল না এই একই সময় আরও একটি দল আল্লাহ রসুল্লা আলিউলামের কাছে আসে তারা ছিলেন শামাঞ্চলের আত্মারীন থেকে আগত আল্লাখাম গোচ্চের লোক সেখানে ছিলেন তামিম আদার রাদাল আনহ তিনি দাজ্জালের একটি হাদিস বর্ণনা করেছেন খাইবার থেকে ফিরে আসার পথে একটি ছোট্ট শিক্ষণীয় ঘটনা আছে খাইবা থেকে ফেরার পথে আল্লাহ রসুল সাল্লাহ আলী রাজিয়া বলেন তিনি যেন ফজরের সময় সবাইকে জাগিয়ে দেন কিন্তু ঘুম থেকে না উঠতে পারায় ফজরের নামাজ সবারই কাজা হয়ে যায় সূর্যের তাপে সবার ঘুম ভাঙে তখন আল্লাহ রসুল বলেন তোমরা যদি কখনো সালাতের কথা ভুলে যাও তাহলে যখনই সালাতের কথা মনে পড়বে সাথে সাথে আদায় করে নেবে এই বিষয়টা নিয়ে অনেকে ভুল করে অনেককে দেখা যায় ফজরের সালাদ ছুটে গেলে সাথে সাথে আদায় না করে জোহরের ওয়াক্তের সাথে জমা করে রেখেছে এটা ঠিক নয় ঘুমের কারণে বা ভুলে গিয়ে কোন সালাত অনিচ্ছাকৃতভাবে ছুটে গেলে মনে পড়ার সাথে সাথে সেটা আদায় করে নিতে হবে ফেলে রাখা যাবে না তৃতীয় ঘটনাটি হচ্ছে আল-হাজ্জাজ ইবিন ইলাদ আসসালামী রাজে লাওয়ানহুর ঘটনা আল আল-হাজ্জাজ ছিলেন বনুসুলাইম গোত্রের ধনী ব্যবসায়ী মক্কায় তার অনেক সম্পত্তি ছিল তার স্ত্রীও থাকতেন মক্কায় তিনি মুসলিম হয়ে গেছেন এই খবর শুনলে কোরাইশা তার সম্পত্তি বাজয়াপ্ত করতে পারে এই আশঙ্কায় তিনি আল্লাহ আল্লাহ আমার পরিবার আর সম্পদ মক্কায় ফেলে এসেছি আমি এসব ফিরে পেতে চাই এগুলো উদ্ধার করার জন্য আমি কি আপনার বিরুদ্ধে কথাবার্তা বলতে পারি কোরাইশদের কাছে গিয়ে আল্লাহ রসলের বিরুদ্ধে কথা বলে তাদের আস্থাভাজন হয়ে তাদের কাছ থেকে তার সম্পদ নিয়ে মদিনায় চলে আসা আল হাজা গিয়ে কুজব ছড়ালেন যে মুসলিমরা খাইবার শোচনীয়ভাবে খাইবারের ইহুদিদের পরাজয়ের খবর তখনও কোরাইশদের কানে পৌঁছায়নি আলহাজের এই কুজব দাবানোর মতো মক্কা ছড়িয়ে পড়ল কোরাইশরা খুশিতে আটখানা হয়ে গেল গেল। আলহাজ সেই সুযোগে বললেন আমি এসেছি আমার সম্পদ নিয়ে যেতে কোরাইশটা খুশি মনে তার সম্পদ ফিরিয়ে দিল আল হাজ্জাজ যে তাদের এভাবে বোকা বানাবে সেটা তারা ঘুণাক্ষরেও কল্পনা করেনি এদিকে মক্কার মুসলিমদের যেন শোকের কালো ছায়া গ্রাস করল কষ্টে দুঃখে তারা একেবারে ভেঙে পড়লেন আল আব্বাস এই গুজব শুনে স্তম্ভিত হয়ে গেলেন উঠে দাঁড়ানোর শক্তিটুকুও পাচ্ছিলেন না তিনি আল হাজ্জ্জাজের কাছে তার দাসকে পাঠালেন আল হাজ্জাজ সেই দাসকে বললেন আব্বাসকে বলবে সে যেন আমার সাথে গোপনে দেখা করে আব্বাস এই কথা শুনে সাথে সাথে বুঝে ফেললেন এই খবর আসলে একটা গুজব খুশি চটে তিনি সেই দাসটিকে আজাদি করে দিলেন তিন দিন পর আল আব্বাস গেলেন আল হাজ্জাজের স্ত্রীর কাছে আল হাজ্জাস ততক্ষণে চলে গেছেন আল হাজ্জাজ তার স্ত্রীকেও জানাননি তার আসল উদ্দেশ্য কি ছিল আল হাজ্জাজের স্ত্রী তাই আব্বাসকে মুসলিমদের পরাজয়ের ব্যাপারে সান্ত্বনা দিচ্ছিলেন আব্বাস তখন আসল কথা জানালেন বললেন আলহামদুলিল্লাহ সেই ঘটনাই ঘটেছে যা আমরা শুনতে চেয়েছিলাম আল্লাহ নবীজি সাল্লু আলী আসসালামকে খাইবারের বিজয়ের বরকত দিয়েছেন আর আল্লাহ সাফিয়াকে নিজের জন্য আব্বাস ভালো পোশাক পরে কুরাইশদের আড্ডাখানায় গেলেন আব্বাসের কুরিয়া ছিল আবুল ফাদল কুরাইশা তাকে দেখে বলল কি খবর আবুল ফাদল তোমার কল্যাণ হোক এটা ছিল তখনকার সম্বাসন। আব্বাস উত্তর দিলেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার উপর কল্যাণ বর্ষিত হয়েছে হাজ্জাজ আমাকে জানিয়েছে আল্লাহ মুহম্মদ সাল্লু আলী ওয়াস্লামকে খাইবারের বিজয় দিয়েছেন মুসলিমরা খাইবার জয় করেছে আর আল্লা রসাল আলী ওয়াস্লাম সাফিয়াকে বিয়ে করেছেন সে আমাকে বলেছে এই খবর যেন আমি তিন দিন গোপন রাখি কারণ সে এসেছে কেবল তার সম্পদ ফিরিয়ে নিতে এবং সেটা করে সে চলে গেছে মক্কার আবহাওয়া যেন মুহূর্তের মধ্যে একশো আশি ডিগ্রি মর্ণিল মুসলিমদের তিন দিনের কষ্ট উবে গিয়ে উচ্ছ্বাসে জোয়ারে বয়ে গেল আর কুরাইশদের ছেঁকে ধরল হতাশা আর ক্লানি এই ঘটনা থেকে শিক্ষা হলো মক্কার মুসলিমরা মক্কায় থাকতেন ঠিকই কিন্তু তারা নিজেদের মুসলিমদের মূলধারার অংশ হিসেবে দেখতেন এবং তারা বিশ্বস্ত ছিলেন মদিনার প্রতি তারা নিজেদেরকে মক্কা নাগরিক হিসেবে নয় বরং মুসলিম হিসেবে দেখতেন তারা নিজের করত্রে স্বার্থ দেখতেন না তারা দেখতেন মুসলিমদের স্বার্থ মোদিনা মুসলিমদের কষ্টে তারা কষ্ট পেতেন তাদের আনন্দে তারা খুশি হতেন তারা মক্কার অধিবাসী ছিলেন সত্য কিন্তু মক্কার কুরাইশদের প্রতি তাদের কোনো সমর্থন ছিল না বা আনগত্য ছিল না তাদের অন্তর ছিল আল্লাহ রসুল এবং মুসলিমদের সাথে একাত্ম কুরাইশদের চাপ থাকা সত্ত্বেও তারা মোদিনাকে সমর্থন করে গেছেন ভারতপক্ষে চুপ থেকেছেন কিন্তু মুসলিমদের বিরুদ্ধে কুরাইশদের পক্ষ নেননি তারা আত্মপরিচয় সংকট অথবা আইডেন্টি ক্রাইসিসে ভোগেননি যেমনটা আজ কিছু পশ্চিমা মুসলিমদের ক্ষেত্রে দেখা যায় মক্কার মুসলিমদের উপর অনেক জুলুম নির্যাতন হয়েছিল কিন্তু সবার কথা ভেবে তারা যেসব সয়ে গেছেন সেজন্য তারা কুরাইশদের বিরুদ্ধে জিহাদের বিরোধিতা করেননি কিন্তু বর্তমান বাস্তবতায় এর বিপরীতে দেখা যায় এবার আমরা আলোচনা করব খাইবার পরবর্তী কিছু সামরিক অভিযান নিয়ে প্রথম অভিযান ফাজারার বিরুদ্ধে সারিয়া এই অভিযানে নেতৃত্বে ছিলেন আবু বকর সিদ্দিক মুসলিমদের আক্রমণের মুখে তারা নারী শিশু সহ পাহাড়ের দিকে পালাতে থাকে তাদের পিছু নেন সালামা এবং আকোয়ার রদেল্লাহ তিনি তাদের পালাবার পথে এমনভাবে তীর ছুটতে থাকেন যে তারা থামতে বাধ্য হয় এরপর তিনি তাদের বন্দী করে আবু বকর রদেল আনহুর কাছে নিয়ে আসেন বন্দীদের মধ্যে এক নারীকে সালামার খুব পছন্দ হয়ে যায় তিনি তাকে দাসী হিসেবে রাখতে চাইলেন আবুবকর রদিল্লা আনহুর সেই সুন্দরী নারীকে দাসী হিসেবে সালামাকে দিয়ে দিলেন কিন্তু এরপর আল্লাহ রসুল সালাম সালামাকে বলেন তিনি যেন সেই নারীকে ফিরিয়ে দেন সালামা কিছুটা অনিচ্ছার সাথে সেই নারীকে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসলামের হাতে ফিরিয়ে দেন আল্লাহ রসুল সাল্লাহ আলি আসলাম তখন সেই নারীকে কুরাইশদের কাছে পাঠিয়ে দেন যেন তার বিনিময়ে কুরাইশদের হাত থেকে কিছু বন্দী মুসলিমদের ছাড়িয়ে আনা যায় এই সারিয়া থেকে শিক্ষা হলো। মুসলিম বন্দীদের মুক্ত করার গুরুত্ব আল্লাহ রসুল সাল্লাহ আলী উসলাম বলেছেন বন্দিকে মুক্ত করো। মুসলিম বন্দীদের কাফিদের হাত থেকে মুক্ত করা ওয়াজিব এই ঘটনায় আমরা দেখি একজন নারীকে একজন সাহাবির পছন্দ হওয়া সত্ত্বেও আল্লাহর রসুল তাকে ফিরে নিয়ে কোরাইশদের কাছে ফিরে দিয়েছেন যেন তার বিনিময়ে কিছু মুসলিমদের ছাড়িয়ে আনা যায় দ্বিতীয় অভিযান গালে বিবেন আব্দুল্লাহ রাদ আনহর সারিয়া ত্রিশ জন মুসলিমকে পাঠানো হল বন মুলকোত্রের বিরুদ্ধে এরা ছিল গাদাফানের একটি কত্র। অভিযান করতে গিয়ে তারা শত্রুদের প্রচণ্ড আক্রমণের মুখে পড়েন এবং প্রায় সবাই শহীদ হয়ে যান অভিযানের নেতা বসির বেন সাহাদ আহত হন যান নিয়ে কোন রকমে মদিনায় ফেরত আসেন এই আক্রমণের জবাব দিতে আল্লাহ রসুল সাল্লু আলীবাস্লাম আরেকটি সারিয়া প্রেরণ করেন এই সারিয়ার কমান্ডার ছিলেন গালিবেন আব্দুল্লাহ রদুল্লা আনহ যাত্রাপথে বনমুলের এক লোককে গুপ্তচর মনে করে গ্রেফতার করেন লোকটির নাম ছিল হারিসবেন মালিক সে বলল তোমরা আমাকে কেন গ্রেফতার করলে আমি তো মুসলিম হতে এসেছি গালিব তাকে বললেন তুমি যদি সত্য বলে থাকো তাহলে একদিন এক রাত বন্দী হয়ে থাকলে এমন কিছু যায় আসে না গালিব তাকে একদিনের জন্য বন্দী রাখতে চাচ্ছিলেন কারণ সে যদি গুপ্তচর হয়ে থাকে তাহলে সে শত্রুদের কাছে মুসলিম বাহিনীর অবস্থান সম্পর্কে তথ্য ফাঁস করে দিতে পারে সমস্যা হচ্ছে লোকটি দাবি করেছে সে মুসলিম হতে এসেছে আর একজন মুসলিমকে বন্দি করে রাখা যায় না কিন্তু এখানে পরিস্থিতি এমন ছিল যে তাকে একদিনের জন্য বন্দি না রাখলে পুরো বাহিনী বিপদের মুখে পড়তে পারে যাই হোক শত্রুদের উপর নজরদারি করার জন্য জুনদব এবং মার্কিস রাদিল্লা আনহু একটি পাহাড়ে ওঠেন পাহাড়ে উঠে লম্বা হয়ে শুয়ে পড়লেন যেন শত্রুরা তাকে দেখতে না পায় কিন্তু তবুও কিভাবে যেন শত্রুপক্ষের একজন লোক তাকে দেখে ফেলে এবং তাকে লক্ষ্য করে একটা তীর ছুঁড়ে মারে সেই তীর এসে জুনদুবের শরীরে বিদ্ধ হয় প্রচণ্ড ব্যথায় তার শরীর যেন পিছিয়ে উঠল কিন্তু তার প্রতিক্রিয়ার উপর পুরো বাহিনী নিরাপত্তা নির্ভর করছে টু শব্দটি করলেও মুসলিমদের অবস্থান শত্রুদের কাছে স্পষ্ট হয়ে যাবে সমস্ত প্রস্তুতি আর পরিকল্পনা মাঠে মারা যাবে জুনদুব সেই ভয়ঙ্কর ব্যথা দাঁতে দাঁত চেপে সহ্য করে নিলেন শত্রুরা যেন তার উপস্থিতি টেন না পায় তার জন্য মুসলিমদের অভিযান ভণ্ডুল না হয়ে যায় এরপর আস্তে আস্তে করে তীরটি খুলে ফেলেন যন্ত্রণায় নীল হয়ে যাওয়ার মতো অবস্থা তবুও জুন্দুব নিজের শরীরকে স্থির ধরে রেখেছেন এই অধ্যবসয় এই ধৈর্য কোথা থেকে এল এটা ছিল তাদের ইমানের ফল আল্লাহর উপর তাদের বিশ্বাস কতটা জোরালো ছিল আর জিহাদের ব্যাপারে তারা কতটা নিবেদিত প্রাণ ছিলেন এই ঘটনা তার চমৎকার একটা উদাহরণ এরপর আরও একটি তীর এসে জুনদুবের গায়ে বিধে এবারও তিনি নড়াচড়া না করে তীরটি আস্তে আস্তে করে খুলে ফেলেন কোন কিছু নড়াচড়া না দেখে সেই তিন নিক্ষেপকারী লোকটি চলে যায় সে ভাবল কেউই বুঝি নেই পরবর্তীতে মুসলিম বাহিনী শত্রুপক্ষের উপর অতর্কিতে হামলা চালিয়ে কিছু লোককে হত্যা করে এবং তাদের উঠ এবং অন্যান্য সম্পদ দখল করে নেন শত্রুরাও তাদের বিরাট বাহিনী নিয়ে মুসলিমদের ধাওয়া করা শুরু করে এই পর্যায়ে তাদের মোকাবেলা করার মতো অবস্থা মুসলিম বাহিনী ছিল না তারা পিছু হটতে থাকেন আর তখন আল্লাহতালা সেই স্থানে বৃষ্টি বর্ষণ করে প্লাবন ঘটান যার মাধ্যমে মুসলিম বাহিনী নিরাপদে ফিরে আসে গালিব ইবেন আব্দুল্লার নেতৃত্বাধীন আরেকটি সারিয়া ছিল বনু আওয়াল এবং বনু উসামা বিন জাই আনহর একটি বিখ্যাত আছে। তিনি এই অভিযানে এক লোককে গ্রেফতার করেন সে তখন বলে ওঠে লায় ইলাহা ইহ কিন্তু উসামা তাকে হত্যা করে ফেলেন তার যুক্তি ছিল লোকটা যান বাঁচানোর জন্য কালেমা পড়েছে আলি ওয়াসালাম এই ঘটনা শুনে প্রচন্ড অসন্তোষ প্রকাশ করেন তুমি কি লোকটার বুক চিরে রেখেছ সে সত্যি বলেছে না মিথ্যা বলার পরও তুমি তাকে হত্যা করেছ এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই যে বাহ্যিক অবস্থার উপর একজন মানুষকে বিচার করতে হবে এই কারণে আলী বলেছিলেন তুমি কি তার বুক চিরে রেখেছ যে সত্যি বলেছে না মিথ্যা একজন মানুষ যদি নিজেকে মুসলিম দাবি করে তখন তাকে ইমানদারি ধরতে হবে নিছক সন্দেহের কারণে তাকে কাফের ভাবা যাবে না যদি না তার কাছ থেকে কুফরি প্রকাশ পায় একজন মানুষকে বাহ্যিক কাজের ভিত্তিতে বিচার করতে হবে অন্তর ফেড়ে দেখা আমাদের দায়িত্ব নয় দ্বিতীয় একটি শিক্ষা হল মুসলিম রক্তের পবিত্রতা বিনা কারণে একজন মুসলিমকে হত্যা করা ভয়াবহ একটি পাপ আল্লাহ রসাল্লের প্রতিক্রিয়া দেখেই বোঝা যায় এটা মারাত্মক পর্যায়ের গুণাহ ওসামা বিন জায়দ রাজিল্লাহ আনহু এতটাই লজ্জা পেয়েছিলেন যে তিনি বলেছিলেন হায় আমি যদি আজকেই মাত্র মুসলিম হতাম অর্থাৎ তিনি যদি আজকেই মুসলিম হতেন তাহলে হয়তো এই হত্যার জন্য তাকে এত লজ্জিত হতে হত না একজন মুসলিমের রক্ত পবিত্র এবং হাতেসে এসেছে কাবা ঘর থেকেও মুসলিমদের রক্ত দামি এরপর অর্থাৎ তিন নম্বর অভিযানটি হচ্ছে আবু হাদ্রাদ আহুর সারিয়া আবু হাদ্রা দাদেল্লাহ আনহু দুইশো দীর্ঘাম মহরের বিনিময়ে এক মহিলাকে বিয়ে করেছিলেন কিন্তু মোহর আদায় করার সামর্থ্য তা ছিল না তখন তিনি রসুল্লাহ সাল্লু আলহিউসালের কাছে সাহায্য চাইতে আসলেন এত মোটা অঙ্কের মহর রসুল্লাহ আলী পছন্দ হল না তখন তিনি বললেন টাকা যদি স্রোতের মতো ভেসে আসত তবুও তো এত মোহর ধরা ঠিক হত না তোমাকে সাহায্য করার মতো আমার কাছে যাই হোক রসুল্লাহ সাল্ল আলিউসলাম আবু হাজ্রাজ সহ আরো দুজনকে পাঠালেন কায়েস নামের এক লোককে শাহস্তা করার জন্য সে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধের জন্য লোক সংগ্রহ করছিল এই অভিযানে দেয়ার মতো রসলের হাতে ছিল একটি তুবলা পাতলা উঠ সেই উটকে সম্বল করে তারা তিনজন বের হলেন তারা সেই লোককে হত্যা করতে সমর্থ হন এরপর সসলুল্লাহ সাল্ল আলী আবু হদরাতকে ১৩টি উট দেন এই উট নিয়ে তিনি মহর পরিষদ করেন এরপর অভিযানটি আব্দুল্লাহর সারিয়া ইয়াসের এ বেন রাজান নামের এক ইহুদি গাতাফানের লোকদের মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এক করার চেষ্টা করছিল তার কাছে ত্রিশ জন সৈনিক সহ রসুল্লাহ সাল্লাহ আলহাম আবদুল্লাহবেন রওয়াহা রাদুল্লাহ আনহুকে পাঠান তাকে প্রস্তাব দেয়া হয় যে তাকে খায়বারের গভর্নর হিসেবে নিযুক্ত করা হবে তখন ইয়াসির তার ত্রিশ জন সঙ্গীসহ মদিনায় যেতে রাজি হয় কিন্তু পথের মধ্যেই সে তার এই সিদ্ধান্ত নিয়ে আফসোস করতে থাকে তখন সে আব্দুল্লা এবেন উনাইস রহ আনহুকে হত্যা করার চেষ্টা করে আব্দুল্লাবেন উনাইস রাজুল্লাহ আনহু আহত হন কিন্তু নিজেকে সামনে নেন দুই দলের মধ্যে মারামারি শুরু হয় এবং ইহুদিদের একজন ছাড়া সবাই মারা পড়ে ঘটনা ইদামের এই অভিযান প্রেরিত হয়েছিল ইদামে নেতৃত্বে ছিলেন আবু হাদ্রাদ আদিল্লা আনহু অথবা আবু কাতাদার আদিল্লা এই অভিযানের গুরুত্বপূর্ণ অংশ অভিযানে অংশ নেয়া মোহায়ল্লিম এবেন জাস্তামার কাহিনী অভিযান চলাকালীন সময়ে পাশ দিয়ে যাচ্ছিলেন আমর এবেন ইদবাত আসজাই তিনি ছিলেন একজন মুসলিম মুসলিম হিসেবে তিনি সেই বাহিনীকে সালাম দেন বলেন আসালাম আলাইকুম সেই সুযোগে মোহাল্লিম এ বেন তাকে সেখানেই খুন করে ফেলে জাহেলিয়াতের সময় মোহাল্লিমের সাথে সেই লোকে কিছু নিয়ে দ্বন্দ্ব ছিল তার জের ধরে মোহাল্লিম তাকে মুসলিম হওয়া সত্ত্বেও হত্যা করে এই ঘটনা পরে হুনায়নের সময় গত ফানের নেতা ওয়াইনা এবেন হেসেন রসুল্লাহ সাল্ল আলি ওয়াসালামের কাছে এসে এই হত্যার প্রতিশোধস্বরূপ রক্তের বদলে রক্ত দাবি করল আর মোহাল্লিমের পক্ষে লোকেরা রক্তবন্দিতে অস্বীকার করল ফিটনে এড়ানোর জন্য আল্লাহ রসুল সাল্লু আলী আসলাম তাদেরকে রক্তপণ হিসেবে একশটি উর্ দিতে চাইলেন ও আইনা তখন বলল আল্লাহর কসম করে বলছি আমি তাকে ছাড়ব না যতক্ষণ না তার পরিবার সেই কষ্ট পাচ্ছে যেই কষ্ট আমার পরিবার পেয়েছে রসলাস্লাহু আলী আসলাম দ্বিতীয়বারের মতো রক্তপণ নিতে প্রস্তাব করলেন শেষ পর্যন্ত তারা রাজি হল এবং রক্তপণ গ্রহণ করল মোহাল্লিমের লোকেরা মোহাল্লিমকে বলল তুমি রসুল্লাহ সাল্ল আলহাসামের কাছে যাও এবং তোমার জন্য ক্ষমা প্রার্থনা করতে বলো আল্লাহর কাছে ক্ষমা চাও লম্বা সুঠামদেহী মুহাল্লিম আল্লাহ রসুল্লু আলহামের কাছে আসল পরণে ছিল তার মৃত্যুর পোশাক বলল হে আল্লাহ রসুল আমি মুহাল্লিম আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন রসুল্লাহ সাল্লাহ আলী আসালাম বললেন হে আল্লাহ আপনি মুহাল্লিমকে ক্ষমা করবেন না মুহাল্লিম চোখ মস্তে মস্তে চলে গেল এই ঘটনার পর মোহাল্লিম আর এক মাস বেঁচে ছিল তাকে দাফন করা হয় কিন্তু কবরের মাটি তাকে গ্রহণ করেনি তাকে ছুঁড়ে ফেলে বারবার এরপর তার লাশ দুই পাহাড়ের মাঝে পাথর চাপা দিয়ে দাফন করা হয় এই ঘটনা শুনে আল্লাহ আলীব্য করেন আল্লাহর কসম মহাল্লিমের চাইতে নিকৃষ্ট লোককেও মাটি গ্রহণ করে নেয় কিন্তু আল্লাহ এই ঘটনার মাধ্যমে তোমাদের পারস্পরিক যানমালের নিষিদ্ধতার ব্যাপারে সতর্ক করতে চেয়েছেন মুসলিমদের রক্তের পবিত্রতা বিষয়ে এটি আরেকটি শিক্ষা ঘটনা আব্দুল্লাহাফা আসাদ সারিয়ার কাহিনী এই সারিয়ার নেতৃত্বে ছিলেন আব্দুল্লাবেন হোজাফা অভিযান চলাকালীন সময়ে তার অধীনস্থ সৈনিকরা এমন একটা কিছু করে বসে যে কারণে খুব রেগে যান তিনি রেগে গিয়ে তাদের বলেন তোমরা আগুনে ঝাপ দাও সৈনিকরা উত্তর দিল এই আগুন থেকে রক্ষা পেতেই তো আমরা ইসলাম গ্রহণ করেছি তখন আব্দুল্লাহ এবেন হোজাফা বললেন আমি হচ্ছে আমির এবং আমিরকে মান্য করা ওয়াজিব সৈনিকরা তবুও ঠায় দাঁড়িয়ে থাকল পরে তার রাগ পড়ে গেল আগুনও নিভে গেল তারা ফিরে এলেন এই ঘটনা শুনে সল্ল আলী ওয়াস্লাম মন্তব্য করলেন যদি তারা তাদের আমিরের কথা মতো আগুনে ঝাঁপ দিত তাহলে কেয়ামত পর্যন্ত সেই আগুনেই থেকে যেত আল্লাহর অবাধ্যতায় কোনো আনুগত্য চলে না আনুগত্য কেবল ভালো কাজে এই ঘটনা থেকে শিক্ষা হলো। আমিরের আনুগত্য তখনই করা উচিত যখন তিনি ভালো কাজের আদেশ দিয়ে থাকেন যদি তিনি খারাপ কাজের আদেশ করেন তাহলে তাকে অনুসরণ করা যাবে না এটা শুধু সামরিক অভিযানের আমিরের ক্ষেত্রে নয় বরং সর্বক্ষেত্রে প্রযোজ্য যেমন কারো বাবা মা যদি মেয়েকে বলেন হিজাব করা যাবে না সেক্ষেত্রে বাবা মায়ের আনুগত্য করা যাবে না যদি পেশাগত জীবনে কর্তৃপক্ষ কোনো হারাম কাজে আদেশ দেয় সেক্ষেত্রে তাদের কথা শোনা যাবে না রাষ্ট্রীয় জীবনে শাসক যদি জিহাদি সাবিল্লা নিষিদ্ধ করে দেয় অথবা মুসলিমদেরকে ইহুদি ও খ্রিস্টানদের অনুগত বানিয়ে রাখতে চায় তাহলে তার আনুগত্য করা নিষিদ্ধ হয়ে যাবে বর্তমান সময়ে ইসলাম পালনের ব্যাপারে সব দিক থেকে বাধা আসছে কিন্তু মনে রাখতে হবে কারো আদেশ মান্য করতে গিয়ে আল্লাহর আদেশকে অমান্য করা যাবে না এই ছিল কয়েকটি আজকের আলোচনার পঞ্চম বিষয় দেখতে দেখতে হুদাইবিয়ার সন্ধির এক বছর হয়ে গেল আল্লুর রসুল সাল্লাহু আলী ওয়াস্লাম ওমরার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করলেন আল্লা রসুল সাল্লাহ আলী ওয়সালাম বলে দিলেন আগের বছর যারা হুদাই বিয়েতে সন্ধিতে ছিলেন তাদের কেউ যেন বাদ না পড়ে তাদের মধ্যে অবশ্য কেউ কেউ খাইবার এবং অন্যান্য অভিযানে শহীদ হয়ে গেছেন তবে নতুন অনেকেই যোগ দিল নারী এবং শিশু ছাড়াই ওমরা যাত্রীর সংখ্যা দাঁড়াল প্রায় দুই হাজার সে এক অসাধারণ দৃশ্য বিশাল এক বাহিনী আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে মক্কার দিকে এগিয়ে চলেছেন সবার পরনে একই রকম পোশাক কুরবানির জন্য চিহ্নিত পশুর পাল রসল্লাহ আলী উঠ পিঠে বসা আর তাকে ঘিরে রেখেছেন সাহাবিরা তাদের সবার হাতে কোষবদ্ধ তরবারি উঁচু করে রাখা সবাই সরবে পড়ছেন আমি আপনার ডাকে সারা দিয়েছি হে আল্লাহ আমি আপনার ডাকে সারা দিয়েছি আমি আপনার ডাকে সারা দিয়েছি আপনার কোন শরিক নেই আমি আপনার ডাকে সারা দিয়েছি নিশ্চয়ই সমস্ত প্রশংসা নে আমদ এবং সাম্রাজ্য আপনারই আপনার কোনো শরিক নেই তাহিদের এই বাণীতে আকাশ পাতা সেদিন মুখর হয়ে উঠল চুক্তি অনুসারে কথা ছিল মুসলিমরা মক্কায় ভারী কোন অস্ত্রশস্ত্র নিয়ে প্রবেশ করতে পারবেন না কেবল তরবারই রাখতে পারবেন কিন্তু সফরের নিরাপত্তার জন্য রসল্লাহ আলী ওয়াস্লাম সাথে তীর ধনুপ বসা জাতীয় ভারী অস্ত্রশস্ত্র আনলেন আর সাথে আরও ছিল মোহাম্মদ বিন মাসলামা রদুল্লাহ আনহুর নেতৃত্বে দুইশো ঘোর সওয়ারি রসুল্লাহ সাল্লু আলী আসলাম কোন লোকচাপ রাখলেন না কুরাইশা যখন দেখল তিনি ভারী অস্ত্রশস্ত্র নিয়ে মক্কায় দিকে আসছেন তখন তারা পাঠালো মিখরাজ বিন হাফকে রসুল্লাহ সাল্লু আলী আসলাম এবং তার সাহাবিরা তখনও মক্কা থেকে আট মাইল দূরে বনু ইয়াজুজে মিখরাজ্লু আলিমকে বলল যৌবনে বা বার্ধককে আপনি বিশ্বাসঘাতক ছিলেন না আপনি আর আপনার লোকেরা অস্ত্র নিয়ে হারামে প্রবেশ করছেন অথচ আপনি বলেছেন চুক্তি মতে যেভাবে প্রবেশ করা কথা আপনি সেভাবেই প্রবেশ করবেন কথা ছিল আপনাদের সাথে কোষবদ্ধ তরবারি ছাড়া আর কিছুই থাকবে না কিন্তু এখন এসব কি দেখছি মক্কার কুরাইশা বলাবলী করছিল আল্লাহ রসুল্সাল্লু আলী আসলাম চুক্তি ভঙ্গ করে যুদ্ধ করতে এসেছেন আল্লাহ রসুল্লাহ মিখরাজকে আশ্বস্ত করলেন চিন্তা কর না আমাদের যেভাবে প্রবেশ করা কথা ছিল আমরা সেভাবেই প্রবেশ করব এই কথা শুনে মেখরাজ কুরাইশদের বলে আসলো মোহাম্মদ অস্ত্র সহকারে মক্কায় প্রবেশ করবেন না তিনি চুক্তির শর্ত মেনেই মক্কায় আসবেন লক্ষণীয় হলো কুফওয়ারদের চোখে রসল্লা সাল্ল আলী ওয়াসালাম কেমন ছিলেন মক্কার কাফিররাই স্বাক্ষ্য দিত তিনি একজন সত্যবাদী লোক আল আমিন শত্রুরাও জানত তিনি এক কথার মানুষ তারা তাকে অপছন্দ করত ঠিকই কিন্তু ব্যক্তি হিসেবে তিনি এত অসাধারণ একজন মানুষ ছিলেন যে তাকে কত না করে উপায় ছিল না রসল্লা সাল্ল আলী আসলাম ভারী অস্ত্রশস্ত্র মক্কা সীমানা ঠিক বাইরে রেখে গেলেন যেন হঠাৎ প্রয়োজন পড়লে সেগুলো ব্যবহার করা যায় তিনি এগুলো সাথে রেখেছিলেন তার নিরাপত্তার জন্য যুদ্ধ করার জন্য নয় এগুলো দায়িত্ব তিনি দিয়ে গেলেন মোহাম্মদ মাসলামের উপর তার সাথে ছিল দুশো ঘোর তারা মক্কার বাইরে অবস্থান করছিলেন কুরাইশদের সাথে তার শান্তি চুক্তি ছিল সত্যি কিন্তু তিনি তাদের অঙ্গিকারের উপর শতভাগ আস্থা রাখেননি কারণ ইসলামের শত্রুদের উপর কখনোই পুরোপুরি বিশ্বাস করা যায় না প্রবেশ করলেন হাতে তাকে ঘিরে এগত লাগলেন। মক্কা লোকেরা অনেকেই আগ্রহ ভরে মুসলিমদের দেখছিল কেউ কেউ এই দৃশ্য দেখার জন্য পাহাড়ে চূড়ায় উঠে পড়ে মক্কার মুশ্রিকরা গুজব ছড়াল মদিনার মুসলিমরা জরে আক্রান্ত হয়ে দুর্বল আর নিস্তেজ হয়ে গেছে তারা হয়তো এসব কথা বলে মুসলিমদের মানসিকভাবে দুর্বল করতে চাইছিল তাদের এই গুজবের জবাবে রসল্লা সাল্লাহ আলী ওয়াসালাম সাহাবিদের আদেশ করলেন যেন তারা নিজেদের ডান কাজ উন্মুক্ত করে দিয়ে জোরে জোরে তাওয়াফ করেন অর্থাৎ কিছুটা দৌড়ের মতো তিনি চাইছিলেন কুফ্ফাররা মুসলিমদের মাঝে দুর্বলতার বিন্দুমাত্র ছাপ যেন খুঁজে না পায় আর হয়েছিল তাই কুফ্রা মুসলিমদের এভাবে তাওয়াফ করতে দেখে বলে ওদেরকে দেখে তো মোটেও দুর্বল মনে হচ্ছে না মুসলিমরা রোক এমেন এবং হাজরে আসওয়াদের মাঝামাঝি জায়গাটা ছাড়া বাকি অংশে খুব মৃত হাঁটলেন রুকনি এমেন এবং হাজরে আসওয়াদের মাঝে তারা স্বাভাবিক করতে হাঁটলেন কেননা তাদেরকে কাফিরা দেখতে পাচ্ছিল না এভাবে সাতবারের মধ্যে প্রথম তিনবার তারা এভাবে জোরে হেঁটে তাওয়াফ করলেন তারা এসেছিলেন ওমরা করতে কিন্তু একটা চাপা মনস্তাত্ত্বিক যুদ্ধ চলছিল দুই শিবিরের মাঝে জোরে জোরে তাওয়াফ ডান কাত উন্মুক্ত রাখা জোরে জোরে হাঁটা এসবই তারা করছিলেন ক্রাইসের একটি বার্তা দেবার জন্য আমাদেরকে না। এমনটা উহুদের যুদ্ধেও দেখা গেছে আবুদুজানাকে আল্লাহ রসুল্লাহ আলিবাস্লাম লাল পট্টি বেঁধে পীর দর্পে হাঁটার অনুমতি দিয়েছেন যেন কুফফারদের অন্তরে ভীতির সঞ্চার হয় হুদয় বিয়ে সময় যখন মুসলিমরা পশু কুরবানি করতে নিয়ে যায় তখন বেছে বেছে আবু জাহেলের একটা উঠকেও সাথে রাখা হয় যেন সেটা দেখে কুরাইশা রাগে দুঃখে ফুসতে পারে এগুলো কোন বিচ্ছিন্ন ঘটনা ছিল না ইচ্ছে করেই প্রতিটি পদক্ষেপ নেওয়া হয়েছে কুফ্ফারদের সাথে মুসলিমদের যুদ্ধ কেবল মাঠে ময়দানে সীমাবদ্ধ নয় বরং এই যুদ্ধ মন আর মননের যুদ্ধও বটে আল্লাহ রসুল সাল্লাহু আলী আসলাম এবং সাহাবিরা তাওয়াফ সম্পন্ন করলেন এরপর তিনি কিছু সাহাবিকে মক্কার বাইরে পাঠিয়ে দিলেন যারা নিরাপত্তা দায়িত্বে আছে তারা যেন এসে তাওয়াফ করতে পারে এভাবেই মক্কায় আগত সমস্ত মুসলিমরা ওমরা সম্পন্ন করল এই ওমরা সম্পাদনের পর মাইমুনা বিনতে হারিস রেদেল ও আনহার সাথে রসল্লা সাল্লু আলী আসলামের বিয়ে হয় মাইমুনা বিদ্যাল হারিসেস ছিলেন আল আব্বাস এবং আব্দুল মোত্তালিবের স্ত্রী ওমল ফাদালের বোন তার আগে স্বামী আবুর রহম মারা গেলে তিনি আরেকটি বিয়ে করার ইচ্ছা পোষণ করেন আল আব্বাস তার ভাতিজা আল্লাহ রসুল্সাল আলহামকে ময়মুনার স্বামী হিসেবে পছন্দ করলেন মোহরানা নির্ধারিত হল চারশো দীরহাম আল আব্বাস নিজের পকেট থেকে চারশো দীরহাম দিয়ে রসোসালু আলহি আসলামের পক্ষের বিয়ের মোহরানা আদায় করলেন আল্লাহরের ছায় বেশ দ্রুতই বিয়েটি হয়ে গেল রসুল্লাহ সাল্ল আলী আসলাম চাইলেন মক্কায় থাকতে থাকতে এই বিয়ের ওয়ালিমা করে নিতে কিন্তু ততদিনে তিন দিন পার হয়ে গেছে হুয়াইতা বেবেন আব্দুল উজ্জা সোহাইলেবেন আমর এরা এসে রসুল্লাহ সাল্লাহ আলী আসলামকে মক্কা ছেড়ে যাবার জন্য তাগাদা দিতে লাগল আপনার সময় শেষ আপনি চলে যান চুক্তিবদ্ধ একটি মানুষের সাথে ন্যূনতম ভদ্রতাবোধ বাজায় রাখার মতো অবস্থাও তাদের ছিল না রাগ বিদ্বেষ যেন তাদের অন্তর দিয়ে উপচে পড়ছিল রসুল্লা সাল আলী তারা তিন দিনের বেশি একটা দিনও সহ্য করতে পারছিল না তাদেরকে বললেন আমি তো তোমাদেরই এক মহিলাকে বিয়ে করেছি আমি যদি এখানেই আমার বিয়েটা সম্পন্ন করি আর তোমাদের জন্য কিছু খাওয়া দাওয়া আয়োজন করি তাহলে ক্ষতি কি নী চাইছিলেন এই বিয়ের মাধ্যমে কুরাইশদের সাথে সম্পর্ক উন্নয়ন করতে কিন্তু কুরাইশটা গোয়ারের মতো বলতেই থাকলো না আপনার ভোজের কোনো প্রয়োজন আমাদের নেই আপনি চলে যান এই কথার পরে আর মক্কা থাকা যায় না তাই আল্লাহ রসুল সাল মক্কা ছেড়ে চলে গেলেন এবং সারিফে তার ওয়ালিমা সম্পন্ন করলেন ছিলেন আল্লাহ রসুল সাল সর্বশেষ স্ত্রী মাইমুনা সেই সারিফেই যেখানে তার ওয়ালিমা হয়েছিল এই অমরা থেকে ফিরে আসার সময় একটা মজার ঘটনা ঘটে যখন রসল্লাহ সাল্লু আলী আসলাম মক্কা থেকে চলে যাচ্ছিলেন সেই মুহূর্তে এক অল্প বয়স্ক বালিকা এসে দৌড়ে বলতে থাকল চাচা চাচা চাচা সে মদিনায় যেতে চাচ্ছিল এই বালিকা হলো হল যুদ্ধের শহীদ হামজা এবেন আব্দুল মোত্তালী ব্রাদ আনহুর মেয়ে আলী বেন আবুতী ব্রাদ আনহু তাকে খপ করে ধরে এনে স্ত্রী ফাতিমার কাছে দিয়ে বললেন তোমার চাচাতো বোনের যত্ন নাও তাকে মদিনায় ফিরে নিতে হবে ওদিকে জাফর এ বেন আবিত আলী ব্রাদিল্লাহ আনহু বাদ ছাদলেন বললেন না না ওকে আমি নিতে চাই আলী রাদিল্লাহ আনহু অধিকার দেখিয়ে বললেন কিন্তু আমি তোর চাচাতো ভাই জাফর আদুল্লাহ আনহু ছাড়বার পাত্র নন তিনি বললেন আমি ওর চাচাতো ভাই আর আমার স্ত্রী ওর খালা যেন এই বিবাদ যথেষ্ট ছিল না তৃতীয় আরও একজন সেখানে উদয় হলেন জায়দ বিন হারিসার রাদেল্লাহ আনহু তিনি এসেই বললেন আরে ও তো আমার ভাইয়ের মেয়ে জায়দ বিন হারিসার রাদ আনহুর সাথে হামজা রদেল্লা আনহুর মধ্যে মক্কায় ইসলামিক প্রাথমিক যুগে ভ্রাতৃত্বের সম্পর্ক ছিল সেই সম্পর্কে জড়ে জাইদও হামজার মেয়েকে নিজের কাছে রাখতে চাইলেন হামজার মেয়েকে নিয়ে রীতিমতো কারাকারে পড়ে গেল আল্লাহ আলীয় চাচার মেয়ের দায়িত্ব কথা। কেউই এত বড় একটা সুযোগ হাতছাড়া করতে চাইছিলেন না। এই মক্কায় হাত ছাড়া যখন কেউ কন্যা সন্তান না। পনেরো বিশ বছর আগে এরকম ঘটনা ঘটলে হয়তো কেউ দায়িত্বই নিতে চাইত না হয়তো হামজার কন্যা বেঁচে থাকত কিনা সেটাও একটা প্রশ্ন কারণ কন্যা শিশুকে জীবন্ত পুতে ফেলার সংস্কৃতি মক্কায় একটা সময় ছিল কিন্তু ইসলাম এই মানুষগুলোকে এমনভাবে বদলে দিয়েছে যে আজ তারা সবাই একটা বাচ্চা মেয়েকে নিজের কাছে নেয়ার জন্য গাড়াগাড়ি করছে রসলাস আলী ওয়াস্লাম তখন আসলেন এই মধুর দ্বন্দ্ব মিটমাট করতে সেই বালিকা দায়িত্ব তুলে দিলেন জাফর বিন আবি মানুর স্ত্রীর হাতে আর সেই সাথে কারণটাও ব্যাখ্যা করলেন বললেন আল খালাত বি উম অর্থাৎ খালার মর্যাদা মায়ের সমতুল্য রসল্লা সাল্লু আলী আসালাম বুঝতে পারলেন বাকি দুজন হয়তো বন খারাপ করতে পারেন বা তারা কিছুটা বঞ্চিত বোধ করতে পারেন তাই এজন্যবি এরপর একে একে প্রত্যেকের প্রশংসা করলেন আলীকে বললেন তুমি আমার থেকে এবং আমি তোমার থেকে জাইদকে বললেন তুমি হলে আমাদের ভাই এবং আমাদের মাওলা আর জাফরকে বললেন চেহারায় আর চরিত্রে আমার সাথে যার সবচাইতে চাইতে বেশি মিল সে হচ্ছে তুমি আজকের পর্ব এখানে শেষ ওসাল আলা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আলাইকুমুল্লাহ रेईनडस मीडिया अन्य प्रोजेक्ट संपर्क जानते भिजिट कर डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट रेईनड्स मीडिया डट अर्ग अथवा फेसबुक पेज डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट यूट्यूब चैनल डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट